ইবনু আব্বাস রজিয়াল্লাহ তালানহত বর্ণিত যে এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করলো আপনি নাবী সাল্লা সাল্লামের সাথে কখনো ঈদের মাঠে গমন করেছেন তিনি বললেন হ্যাঁ গেছি তবে তার নিকট আমার যে মর্যাদা ছিল তা না থাকলে আমি অল্প বয়স্ক হবার কারণে সেখানে যেতে পারতাম না তিনি কাসির ইবনু সালাতের বাড়ির নিকট যে নিশানা ছিল সেখানে আসলেন সালাত আদায়ের পর খুদ্ দিলেন অতপর মহিলাদের নিকট গিয়ে তিনি তাদের ওয়াজ ও নাসিহাত করেন এবং তাদের সৎকাহ করতে নির্দেশ দেন ফলে মহিলারা তাদের হাতে রাংটি খুলে বিলাল রজিয়াল্লাহ তাল্লাহনু এর কাপড়ের মধ্যে নিক্ষেপ করতে থাকলেন অতপর নবী সাল্লা আল সাল্লাম ও বিলাল রজিয়াল্লাহ তাল্লাহ্ন বাড়ি পৌঁছালেন